শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ কালীবাড়ি ও উদ্যান আজ রবিবার ভক্তদের অবসর হইয়াছে তাই তাহারা দলে দলে শ্রী শ্রী পরমহংস দেবকে দর্শন করিতে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আসিতেছেন সকলেরই অবারিত দ্বার जिन्ह ठाकुरहारहित कथा कहते साधु परमहंस हिंदू ख्रीष्टान ब्रह्मज्ञानी शक्त बैष्णव पुरुष स्त्रीलोक सकते धन्य रानी रशमणि तुम्हारी स्वकृति सुंदर देवालय प्रतिष्ठित हईया आर ही सचल प्रतिमा महापुरुष के लुखी आसिया দর্শন ও পূজা করিতে পাইতেছে চাঁদনী ও দ্বাদশ শিব মন্দির কালীবাড়িটি কলিকাতা হইতে আড়াইক্রস উত্তরে হইবে ঠিক গঙ্গার উপরে নৌকা হইতে নামিয়া সুবিস্তীর্ণ সোপানাবলি দিয়া পূর্বাস্স্ব হইয়া উঠিয়া কালীবাড়িতে প্রবেশ করিতে হয় এই ঘাটে পরমহংসদেব স্নান করিতেন সোপানের পরেই চাঁদনী সেখানে ঠাকুরবাড়ির চৌকিদারেরা থাকে তাহাদের খাটিয়া আম কাঠের সিন্দুক দুই একটা লোহা সেই চাঁদনিতে মাঝে মাঝে পড়িয়া আছে পাড়ার বাবুরা যখন গঙ্গাসনান করিতে আসেন কেহ কেহ সেই চাঁদনিতে বসিয়া খোসকল্প করিতে করিতে তেল মাখেন যে সকল সাধু ফকির বৈষ্ণব বৈষ্ণবী অতিথিশালার প্রসাদ পাইবেন বলিয়া আসেন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 রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পশ্চিমাশ্ব দিয়া মন্দিরে উঠিতে হয় মন্দির তল মর্ম মন্দিরের সম্মুখস্থ দালানে ঝাড় টাঙানো আছে এখন ব্যবহার নাই তাই রক্তবস্ত্রের আবরণী দ্বারা রক্ষিত একটি দারবান পাহারা দিতেছে অপরাহ্নে পশ্চিমের রৌদ্রে পাছে ঠাকুরের কষ্ট হয়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 শ্রীরামকৃষ্ণ এই মন্দিরের পূজারীর কার্যে প্রথম বতি হন আঠারোশ সাতান্ন খ্রিষ্টাব্দ শ্রী শ্রী ভবতারিণী মা কালী দক্ষিণের মন্দিরে সুন্দর পাষাণময়ী কালী প্রতিমা মার নাম ভবতারিণী শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরাবৃত তল ও সোপানযুক্ত উচ্চ বেদী বেদীর উপরে রৌপ্যময় সহস্র দল পদ্ম তাহার উপর শিব সব হইয়া দক্ষিণ দিকে মস্তক উত্তর দিকে পা করিয়া পড়িয়া আছেন শিবের প্রতিকৃতি শ্বেতপ্রস্তর নির্মিত তাঁহার হৃদয়পরী বারাণসী চেলি পরিহিতা নানা ভরণা ভরণালঙ্কৃতা এই সুন্দর ত্রিনয়নী শ্যামাকালীর প্রস্তরময়ী মূর্তি শ্রীপাদপদ্যে নুপুর গুজরি পঞ্চম পাঁজেব চুটকি আর জবা বিল্লপত্র পাঁজেব পশ্চিমের মেয়েরা পরে পরহংসদেবের ভারী স্বাদ তাই মথুরবাবু আছেন। মার হাতে সোনার বাউটি তাবিজ ইত্যাদি অগ্রহাতে বালা নারিকেল ফুল পঁচে বাউটি মধ্য হাতে তাড় তাবিজ ও বাজু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 দক্ষিণ হস্তদয়ে বরাভ হয় কোটি দেশে নরকর মালা নিমফল ও কোমর পাটা মন্দিরের মধ্যে উত্তর পূর্ব কোণে বিচিত্র সজ্জা মা বিশ্রাম করেন দেওয়ালের এক পার্শ্বে চামড় ঝুলিতেছে ভগবান শ্রীরামকৃষ্ণ ওই চামর লইয়া কতবার মাকে ব্যাজন করিয়াছেন বেদীর উপর পদ্মা শুনে রূপার গেলাসে জল তলায় সারি সারি ঘটি তন্মধ্যে শ্যামার পান করিবার জল পদ্মাসনের উপর পশ্চিমে অষ্টধাতু নির্মিত সিংহ পূর্বে গধিকা ও ত্রিশূল বেদী অগ্নিকোণে শিবা দক্ষিণে কালো কালোপ্রস্তরের বৃষ ও ঈশান কোণে হংস বেদি উঠিবার সোপানে রৌপময় ক্ষুদ্র সিংহাসনপরী নারায়ণ শিলা এক পার্শ্বে পরমহংস দেবের সন্ন্যাসী হইতে প্রাপ্ত অষ্টধাতু নির্মিত রামলালা নামধারী শ্রীরামচন্দ্রের বিগ্রহমূর্তি ও বানেেশ্বর শিব আরো অন্যান্য দেবতা আছেন দেবী প্রতিমা দক্ষিণাশা ভবতারিণীর ঠিক সম্মুখে অর্থাৎ বেদীর ঠিক দক্ষিণে ঘটস্থাপনা হইয়াছে সিন্দুর রঞ্জিত পূজানতে নানা কুসুম বিভূষিত পুষ্পমালা শোভিত মঙ্গল খট দেওয়ালের এক জলপূর্ণ তামার ঝাড়ি মা মুখ ধুইবেন ঊর্ধ্বে মন্দিরে চাঁদোয়া বিগ্রহের পশ্চাদ দিকে সুন্দর বারাণসী বস্ত্রখণ্ড লম্বমান বেদীর চারদিকে রৌপ্যময় স্তম্ভ তদুপরি বহুমূল্য চন্দ্রাতপ উহাতে প্রতিমার শোভা বর্ধন হইয়াছে মন্দির দোহারা দালানটির কয়েকটি ফুকর সুদৃঢ় কপাট দ্বারা সুরক্ষিত একটি কপাটের কাছে চৌকিদার বসিয়াছে দ্বারে পঞ্চপাত্রে শ্রীচরণামৃত মন্দির শীর্ষ নবরত্ন মন্ডিত নিচের থাকে চারিটি চুড়া। মধ্যের থাকে চারিটি ও সর্বোপরি একটি একটি চুডা এখন ভাঙিয়া আছে। এই মন্দিরে এবং রাধাকান্তের ঘরে পরভংসদেব পূজা করিয়া ছিলেন। নাটমন্দির কালী মন্দিরের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে সুন্দর সুবিস্তৃত নাট মন্দির নাটমন্দিরের উপর শ্রী মহাদেব এবং নন্দ্রী ও ভৃঙ্গি মার মন্দিরে প্রবেশ করিবার পূর্বে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহাদেবকে হাতচোড় করিয়া প্রণাম করিতেন যেন তাহার আজ্ঞা লইয়া মন্দিরে প্রবেশ করিতেছেন নাট মন্দিরের উত্তর দক্ষিণে স্থাপিত দুই সারি অতি উচ্চ স্তম্ভ তদুপরি ছাদ স্তম্ভশ্রেণীর পূর্ব দিকে ও পশ্চিম দিকে নাটমন্দিরের দুই পক্ষ পূজার সময় মহোৎসবকালে বিশেষত কালী পূজার দিন নাটমন্দিরে যাত্রা হয় এই নাট মন্দিরে রাসমণির জামাতা মথুরবাবু শ্রীরামকৃষ্ণের উপদেশে ধান্যমেরু মেরু করিয়াছিলেন এই নাটমন্দিরেই সর্বসমক্ষে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভৈরবী পূজা করিয়াছিলেন ভাঁড়ার ভোগ ঘর অতিথিশালা বলিস্থান চকমিলানো উঠানের পশ্চিম পার্শ্বে দ্বাদশ মন্দির আর তিন পার্শ্বে একতলা ঘর পূর্বপার্শ্বের ঘরগুলির মধ্যে লুচি ঘর, বিষ্ণুর ভোগ ঘর নৈবেদ্য ঘঘর মায়ের ভোগ ঘর ঠাকুরদের রান্নাঘর ও অতিথিশালা অতিথি সাধু যদি অতিথিশালায় না খান তাহলে দপ্তরখানায় খাজাঞ্জির কাছে যাইতে হয় খাজাঞ্জি ভাণ্ডারীকে হুকুম দিলে সাধু ভাঁড়ার হইতে শিধালন নাটমন্দিরের দক্ষিণে বলিদানের স্থান বিষ্ণুঘরের রান্না নিরামিষ কালির ঘরের ভোগ ভিন্ন রন্ধনশালা রন্ধনশালার সম্মুখে দাসীরা বড় বড় বঁটি লইয়া মাছ কুটিতেছে অমাবস্যায় একটি ছাগ বলি হয় ভোগ দুই প্রহর মধ্যে হইয়া যায় ইতিমধ্যে অতিথিশালায় এক একখান শাল পাতা লইয়া সারি সারি কাঙাল বৈষ্ণব সাধু অতিথি বসিয়া পড়ে ব্রাহ্মণদের পৃথক স্থান করিয়া দেওয়া হয় কর্মচারী ব্রাহ্মণদের পৃথক আসন হয় খাজানজির প্রসাদ তাহার ঘরে পৌঁছাইয়া দেওয়া হয় যানবাজারের বাবুরা আসিলে কুটিতে থাকেন সেইখানে প্রসাদ পাঠানো হয় দপ্তরখানা উঠানের দক্ষিণে সারি সারি ঘরগুলিতে দপ্তরখানা ও কর্মচারীদের থাকিবা স্থান এখানে খাজানজি মুহুরি সর্বদা থাকেন আর ভান্ডারী দাসী পূজারী রাধুনী, ব্রাহ্মণ ঠাকুর ইত্যাদির ও দারবানদের সর্বদা জাতায়াত। কোন কোনো ঘর চাবি দেওয়া তে ঠাকুরবাড়ির আশবাব শতরঞ্জি স্বামীনা ইত্যাদি থাকে এই শারীর কয়েকটা ঘর পরভদেবের জন্মোৎসব উপলক্ষে ভাড়ার ঘর করা হইত তাহার দক্ষিণ দিকের ভূমিতে মহামহোৎসবের রান্না উঠানের উত্তরে একতলা ঘরের শ্রেণী তাহার ঠিক মাঝখানে দেউড়ি চাঁদনির ন্যায় সেখানেও দারবানেরা দারবানেরাছে উভয় স্থানে প্রবেশ করিবার পূর্বে বাহিরে জুতা রাখিয়া যাইতে হয় উঠানের ঠিক উত্তর পশ্চিম কোণে অর্থাৎ দ্বাদশ মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী দেবের ঘর ঘরের ঠিক পশ্চিম দিকে অর্থ মণ্ডলাকার একটি বারান্দা সেই বারান্দায় শ্রী রামকৃষ্ণ পশ্চিমাশ্ব হইয়া গঙ্গা দর্শন করিতেন এই বারান্দার পরেই পথ তাহার পশ্চিমে পুষ্পোত্তান তৎপরে পোস্তা তাহার পরেই পুত সলিলা সর্বতীর্থময়ী কলকল না নেনি গঙ্গা নহবত বকুলতলা ও পঞ্চবটি পরমংসদেবের ঘের ঠিক উত্তরে একটি চতুষ্কণ বারান্দা তাহার উত্তরে উদ্যান পথ তাহার উত্তরে আবার পুষ্পোদ্যান তাহার পরেই নহবতখানা নহবতের নিচের ঘরে তাহার স্বর্গীয়া পরমারাধা বৃদ্ধা মাতা ঠাকুরানি ও পরে শ্রীশ্রী মা থাকিতেন নহবতের পরেই বকুলতলা ও বকুলতলার খাট এখানে পাড়ার মেয়েরা স্নান করেন এই ঘাটে পরমহংসদেবের বৃদ্ধা মাতা ঠাকুরাণীর গঙ্গা লাভ হয় বকুলতলার আরও কিছু উত্তরে পঞ্চবটি এই পঞ্চবটির পাদমূলে বসিয়া পরমহংসদেব অনেক সাধনা করিয়াছিলেন আর ইদানিং ভক্ত সঙ্গে এখানে সর্বদা পাদচারণ করিতেন গভীর রাত্রে সেখানে কখন কখন উঠিয়া যাইতেন পঞ্চবটির বৃক্ষগুলি বট অসত্য নিম্ব আমলকি ও বিল ঠাকুর নিজের তত্ত্বাবধানে রোপণ করিয়াছিলেন শ্রীবৃন্দাবন হইতে ফিরিয়া আসিয়া এখানে ছড়াইয়া দিয়াছিলেন এই পঞ্চবটির ঠিক পূর্ব গায়ে একখানি কুটির নির্মাণ করাইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ তাহাতে আসিয়া অনেক ঈশ্বর চিন্তা অনেক তপস্যা করিয়াছিলেন এই কুটির এক্ষণে পাকা হইয়াছে পঞ্চবটি মধ্যে সাবেক একটি বট গাছ আছে তৎসঙ্গে একটি অশ্বত্থ গাছ দুইটি মিলিয়া যেন একটি হইয়াছে বৃদ্ধ গাছটি বয়সাধিক্য বসত বহু কোটর বিশিষ্ট ও নানা পক্ষে সমাকুল ও অন্যান্য জীবেরও আবাসস্থান হইয়াছে পাদমূলে স্টক নির্মিত সোপানযুক্ত মন্ডলাকার বেদি সুশোভিত এই বেদের উত্তর পশ্চিমাংশে আসন হইয়া ভগবান শ্রী রামকৃষ্ণ অনেক সাধনা করিয়াছিলেন আর জন্য যেমন গাভী ব্যাকুল হয় সেইরূপ ব্যাকুল হইয়া ভগবানকে কত ডাকিতেন আজ সেই পবিত্র আসন ওপরই বটবৃক্ষের সোখী বৃক্ষ অশ্বত্থের একটি ডাল ভাঙিয়া পড়িয়া আছে। ডালটি একেবারে ভাঙিয়া যায় নাই মূল তরুর সঙ্গে অর্থ সংলগ্ন হইয়া আছে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 ঝাউতলা ও বেলতলার পরেই উন্নত প্রাচীর তাহারই উত্তরে গভর্নমেন্টের বারুদঘর উঠানে দেউড়ি হইতে উত্তরমুখে বহির্গত হইয়া দেখা যায় সম্মুখে দ্বিতল কুঠি ঠাকুরবাড়িতে আসিলে রানীর আশমণি তাঁহার জামাই মথুরবাবু প্রভৃতি এই কুঠিতে থাকিতেন তাঁহাদের জীবদ্দশায় পরমসদেব এই কুঠির বাড়ির নিচের পশ্চিমের ঘরে থাকিতেন এই ঘর হইতে বকুলতলার ঘাটে যাওয়া যায় ও বেশ গঙ্গা দর্শন হয় বাসনমাজার মাজার ঘাট গাজীতলা ও দুই ফটক উঠানে দেউড়ি ও কুঠির মধ্যবর্তী যে পথ সেই পথ ধরিয়া পূর্বদিকে যাইতে যাইতে ডানদিকে একটি বাঁধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিনী মা কালীর মন্দিরের ঠিক পূর্ব দিকে এই পুকুরের একটি বাসনমাজার মাজার ঘাট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 প্রায়ই এই সদর ফটক দিয়া কালীবাড়িতে প্রবেশ করেন সেখানেও দারবান বসিয়া পাহারা দিতেছে কলিকাতা হইতে যখন গভীর পরমহংসদেবাড়িতে ফিরিয়া আসিতেন তখন এই দেউড়ি দারবান চাবি খুলিয়া দিত পরমহংসদেব দারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন ও লুচি মিষ্টান্ন নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন হাঁস পুকুর আস্তা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 এই পথ দিয়া যাতায়াত করেন উদ্যানের দক্ষিণ প্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটি পর্যন্ত গঙ্গার ধার দিয়া পথ কি আছে সেই পথে দুই পার্শ্ব পুষ্পবৃক্ষ। আবার কুটির দক্ষিণ পার্শ্ব দিয়া পূর্ব পশ্চিমে যে পথ কি আছে তাহারও দুই পার্শ্বে পুষ্প বৃক্ষ গাজীতলা হইতে গোশালা পর্যন্ত কুঠি ও হাঁস পুকুর তাহার পূর্ব দিকে যে ভূমিখণ্ড তাহার মধ্যেও নানাজাতীয় জাতীয় বৃক্ষ ফলের বৃক্ষ ও একটি পুষ্করিণী আছে অতি প্রত্যুষে পূর্বদিক রক্তিম বর্ণ হইতে না হইতে যখন মঙ্গলা আরতির সুমধুর শব্দ হইতে থাকে ও সানাইয়ে প্রভাতি রাগ বাজিতে থাকে তখন হইতেই মা কালীর বাগানে পুষ্প আরম্ভ হয় গঙ্গাতীরে পঞ্চবটির সম্মুখে বিল্লবৃক্ষ ও সৌরপূর্ণ গুলচি ফুলের গাছ মল্লিকা মাধবী ও গুলচি ফুল শ্রী রামকৃষ্ণ বড় ভালোবাসেন মাধবী লতা শ্রী বৃন্দাবন হইতে আনিয়া তিনি পুঁতি দিয়েছেন। পুকুর ও কুঠির পূর্ব দিকে যে ভূমিখণ্ড তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ কিয় দূরে ঝুমকা জবা গোলাপ ও কাঞ্চন পুষ্প বেড়ার উপরে অপরাজিতা নিকটে জুঁই কোথাও বা শেফালিকা দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেত করবি রক্ত গোলাপ জুঁই বেল কচিত বা ধূস্তর পুষ্প মহাদেবের পূজা হইবে মাঝে মাঝে তুলসী উচ্চ ইষ্টক নির্মিত মঞ্চের উপর রোপণ করা হইয়াছে নহবতের দক্ষিণ দিকে বেল জুঁই গন্ধরাজ গোলাপ বাঁধাঘাটের অনতি দূরে পদ্ম করবি ও কোকিলাক্ষ পরমহংস দেবের ঘরের পাশে দুই একটি কৃষ্ণচূড়ার বৃক্ষ ও আশেপাশে বেল জুই, গন্ধরাজ গোলাপ মল্লিকা জবা শ্বেতকরবি রক্ত করবি আবার পঞ্চমুখী জবা চীন জাতীয় জবা শ্রীরামকৃষ্ণ এককালে পুষ্প করিতেন একদিন পঞ্চবটির সম্মুখস্থ একটি বৃক্ষ হইতে বিল্যপত্র চয়ন করিতেছিলেন বিল্লপত্র তুলিতে গিয়া গাছের খানিকটা ছাল উঠিয়া তখন তাহার রূপ অনুভূতি হইল যে যিনি সর্বভূতি আছেন তা না জানি কত কষ্ট হইল অমনি আর বিল্যপত্র তুলিতে পারিলেন না আরেক দিন পুষ্পচয়ন করিবার জন্য বিচরণ করিতেছিলেন এমন সময় কে যেন দপ দেখাইয়া দিল যে কুসুমিত বৃক্ষগুলি যেন একটি ফুলের তোড়া এই বিরাট শিব মূর্তির উপর শোভা পাইতেছে যেন তাঁহারি অহর্নিশ পূজা হইতেছে সেই দিন হইতে আর ফুল তোলা হইল না ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরের বারান্দা পরভংস দেবের ঘরের পূর্ব দিকে বরাবর বারান্দা বারান্দার এক ভাগ উঠানের দিকে অর্থাৎ দক্ষিণ মুখ এ বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে থাকিতেন ও ঈশ্বর সম্বন্ধীয় কথা কহিতেন বা সংকীর্তন করিতেন এই পূর্ব বারান্দার অপরার্ধ উত্তরমুখ এই বারান্দায় ভক্তেরা তাহার কাছে আসিয়া তাঁহার জন্মোৎসব করিতেন তাহার সঙ্গে বসিয়া সংকীর্তন করিতেন আবার তিনি তাহাদের সহিত একসঙ্গে বসিয়া কতবার প্রসাদ গ্রহণ করিতেন এই বারান্দায় श्रीजुक्त केशवचंद्र सें शिष्य संगे कत आलाप कर नरेंद्र के दर्शन करिया श्री रामकृष्ण समाधिस्थ हो आनंद कलिबाड़ी आनंद निकेतन, निकेतन ह রাধাকান্ত ভবতারিণী ও মহাদেবের নিত্য পূজা ভোগ রাগাদি ও অতিথি সেবা একদিকে ভাগিরথীর বহুদূর পর্যন্ত পবিত্র দর্শন আবার সৌরভাকুল সুন্দর নানা রঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পদ্যান তাহাতে আবার একজন চেতন মানুষ অহর্ণেশ ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন আনন্দময়ীর নিত্য উৎসব নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে মঙ্গল আরতির সময় তারপর বেলা সময়, যখন পূজা আরম্ভ হয়। তারপর বেলা দ্বীপপ্রহরের সময় তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানিরা বিশ্রাম করিতে যান আবার বেলা চারিটার সময় নহবত বাজিতে থাকে তখন তাহারা,